দর জলায় নবীব বেদেছিলেন বেদে বাস কাকর হয়ে মাঝে মাঝে পড়ে যেম নিনে কে সরাবেন تھا <laughs> تو নোটাকে দুশমনে নবী বিনা কে আলোচনা করছেন আলোরণ সৃষ্টিকারী অনল বসুন বক্তা হজরত মাওলানা হাবিবুর রহমান মিসবা মোফাসির কোরআন কুয়াকাটা আমাদের সমাজে গরু নামে এক প্রাণী আছে না। চিন্তাকে প্রধান বক্তা হওয়া প্রিন্সিপাল হওয়া এমপি হওয়া গরুর চিন্তা কিভাবে খাওয়া যায় কিভাবে বাঁধা যায় ও ওল এই গরু সারাদিন যা চিন্তা করে যদি একবার সুযোগ পায়নের ফসলের মধ্যে মুখ লাগায় একবার চিন্তা করে না এই ফসল আমার জন্য হালাল না হারামায় বৈধ না অবৈধ গুলাম আমাদের সমাজেও কিছু মানুষ আছে যারা বুদ্ধিজীবী নামে পরিচিত যাদেরকে মানুষ সম্মান কিন্তু এমন মানুষ হওয়ার পরেও যেমন টাইটেল উপাধি পাওয়ার পরেও হালাল হারামের বিচার করে না বৈধ অবৈধ যাতাই বা করে না যায় ধার দ্বারে আছে না মানুষ তোমাকে সম্মান পারে। তবে যদিও একটা মানুষ দেখা যায় তুমি মানুষরূপী গুরুর জানোয়া জানোয়ার সামনে সমাজে কুকুর নামে এক জানোয়ার আছে কুকুরের খাস যদি কোন সবাল। কুকুর দুর্বল সামনে পায় কোনো কারণ লাগে না সবল কুকুর শক্তিশালী কুকুর দুর্বল কুকুরের উপরে কারণ ছাড়া চালায় আমাদের সমাজে এমন মানুষ আছে না না এই ধরে বলেন হামলা চালায় এতিমের মাল লুণ্ঠন করে গরিবের হক নষ্ট করে মানুষ তোমাকে যত বড় সম্মান না কেন সংবর্ধনা দিতে পারে তবে তুমি এখনো মানুষ হইতে পার তুমি মানুষ কুকুরের মতো জানো দেখেন আল্লাহ কি বলেন আমি আল্লাহ অধিক অংশ দিন মানুষের জন্য জাহান নাম বানাইলাম আল্লাহ অধিবংশ মানুষের জন্য জাহান নাম বানায় রাখছেন কোন অবকাশ আছে বেশিরভাগ মানুষ যারা জাহান নামে যাবে তাদের পরিচালক আয়াতের দিকে পরিচয় দিয়া বলেন ওরা তো দুষ্পাস জানোয়ারের খারাপ যারা বেশিরভাগ মানুষ যাহান নামে যাবে তাদের পরিচয় কি দিলেন আল্লাহ পশুর চাইতে খারাপ তো আমি সেটু আপনাদেরকে ভালোই বলেছি পশু বলেছি শুধু আল্লাহ বলেছেন পশুর চাইতে খারাপ আল্লা শুধু সুরাত যাক নেই সুরাতের নাম মানুষকে মানুষ বলা যাবে না আল্লাহ বললেন গুলাম যদি সুরাতেন নাম মানুষ হইত যদি চেহারা থাকলে মানুষকে মানুষ ভরা যাইতো অল্লার গুণ বংশা খবর করলে যদি মানুষকে মানুষ ভালো যাইত নাম আপু দেখতে যে দেই থেকে দুনিয়ার মধ্যে আসছেন থেকে দুনিয়ার মধ্যে আসছে নবীজির সম্পর্ক চাচা বাতিজা வள்ளর গুলাম নবীজি হলেন আলামিন সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন কখন পরে হলো জাহান্নামী ত্রৈস তাই জাহান্নামী ঠিক কিনা வள்ளর ময়দানে বয়ান করতেন বাজার ঘাটে পাতার যাইতেন মাথার উপর একটা লম্বা রুমালের পর্দা দিয়া নিজের চেহারা ডেকে রাখতেন এক মুড়ি বারবার কষ্ট করে আনলেন হোলি अपन जबानल्ली हक्कानी पीर माचाएल ग्राम चेहर दिखे नैक नगर तक इनेब पक्लो कि चेहरा रुमाल रुमाल दिया रेखे क्या हम सब वंचित करते आल्लार बार बार प्रश्न करार कारण आल्लारा रुमाल का माथार ऊपर दिया दिल যখন প্রশ্নকারী মাথার উপরে রুমাল দেওয়া প্রশ্নকারী জমিনের মধ্যে লুটি পরে চিল্লা পালনা শুরু করে আল্লা রুলি মাথার উপর থেকে রুমাল নেওয়া যান কষ্টকারী দাঁড়িয়ে কেন চোখের পানি ছেড়ে যান জ্বর করে কান্দেশ উপস্থিত লগ্নম জিজ্ঞাসা করল আল্লার গোলা আল্লা রুলির রুমাল তোমার মাথায় দেওয়ার পরে চিল্লা পাল্লা কেন শুরু করো এখন আবার কেন চোখের পানি ছেড়ে কাম দ প্রশ্নকারী জমার দিন আলার কথম করে বলি আলোড়ি করে আমার মত আমার অন্ত চক্ষু খুলে যায় দিল্লির শহর আমার চোখের সামনে বাসায় আমি দিল্লির শহরের মধ্যে দেখা দেখলাম সেই শহরের মধ্যে হাজার হাজার মানুষের বসবাস ওই শহরের মধ্যে এখন আর মানুষ নাই মুসলিমায় বা একটা মানুষ দেখা যায় বাকি সব চতুষ্প জানোয়ার আমি আল্লাহ অধিকাংশ দিন এবং মানুষের জন্য যাহান নাম্বার রাখলাম তাদের পরিচয় দিয়া বললেন তারা মানুষ ছবি জানতাম তবে অবে আল্লাহর আয়লা আয়াতের মধ্যে জানোয়ের তিনটা নিদর্শন বলেন দিনটা নিদর্শন করা সম্ভব হবে না শুধু বললাম তবে একটাই বিষয় আমাদের আপনি মাদ্রাসার মধ্যে এলমেদিন শিক্ষা করে একজন আত্মা শুদ্ধ বলা হত থেকে আত্মা শুদ্ধ করতে পারেন এই মাদ্রাসা হইল গোডাউন আর অন্য একটা পদ্ধতি হইল সরকারি পিন মাথা দরবারে গিয়াম अपनारत् सत्य करतेब्ली समय करते जोड़ा कष्ट हजूर आपरा जाब बोधा क्या हमारे सरल उत्तर आपने सजा কারণ এত গুজুর এত দল এর মধ্যে আর একটা কথা বলে নেই আগামী প্রায় একটা বলে এত কেন এত কেন কেন কেন পথ তো হবে একটা আরে আল্লাহ তো পথ আমাদেরকে বেশি করে দিচ্ছেন আল্লাহ কোরআনে বলেছেন নানা तुम्हारेदायत प्लान हिदायत पार्बुल ढा चीटागाम जब एक प्राइवेटे विमान लंच जो जो तब एक सब फूल है क्यों जाइना হয়তো বাকে না হয় লঞ্চে মাজাহাব একটা মানবো কেন সব মাজাহ বিশ্বাস করতে হবে সব মাঝাবি হক তাদের ইতিহাস ও কোরআন ভিত্তিক আমরা সবগুলা সবগুলো বিশ্বাস করি একটা কারণ গন্তব্য যদি যেতে হয় একসাথে সবগুলো মানা যায় না আমি জিতে যাব হয়তো লঞ্চে আমার জন্য যেটা সুবিধা যার জন্য যেটা সুবিধা সে যাবে যার হানাবি মাজাহ সুবিধা হানাবু মাঝাহ মানবে যার সাহি যার হাম্বলি যার কি বলে মালিক না সবাই পাতের জার্নিং করতে পারেন তাহলে সে কি আর যাবে না তার জন্য লঞ্চের ব্যবস্থা কারো খুব দ্রুত যাওয়া দরকার সে বিমানে যাবে টাকা পয়সা খরচ হবে পরিশ্রম হবে ও ইমাম আবু হানি বা রহমতুল্লাহের মাঝার সবচেয়ে সহজ আমল করার ক্ষেত্রে এজন্য আমরা হানাবি মাঝাহকে স্মরণ করি যতই ষড়যন্ত্র করো মনে রাখবা আল্লাহ বলেন্লাহ পদ্ধতি আছে আপনি যদি বলেন হুজুরাম রাখার সাথে যাবো আপনাদের মধ্যে অনেক দল আমি জাহান নামের কথা কেন বললাম দুনিয়ার মধ্যে এত কিছু আপনারা সব বেদাল আসল পারেন সবচেয়ে বড় আন্তর্জনীয় ব্যাপার ও এখন এক হাজার টাকার নোট পাঁচ হাজার পাঁচশো টাকার নোট হয় আমি মাহ ফিল থেকে আসলাম এটা রিক্সা নিলাম কিন্তু বাজার করার জন্য বাজার নিয়ে বাসায় যাবো ফলের দোকানের সামনে তারা এলাম ফল কিনলাম মেহমান আসবে পকেটে পাঁচশো টাকার নোট ছিল আমি ওকে দিলাম দোকানদার দেখলো বলে টাকা ঠিক আছে আপনার রিক্সা চালক হইয়া পাঁচশো টাকা এক টাকার নোট কিনলেন। আর ইসলামের এত নীতি নিদর্শন দেওয়ার পরেও আপনি ইসলাম চিনবেন না তাহলে আপনার জন্য তো জাহান্ন ছাড়া নাই কার কাছে যাবেন আমি দুইটা ফর্মুলা দেওয়া যাবো আশা করি সহজ ভাবে আল্লাহ আমাদের সমাজে ডাক্তারি ব্যবস্থা কয় ধরনের এক ধরনের চিকিৎসা ব্যবস্থা ধরনের শব্দের রোগ আপনার পেটে ব্যাথা ভালো করে বুঝবেন রোগী পেটে ব্যাথা রোগী আপনি একজন উদ্দেশ্য কি কিন্তু চিকিৎসা ব্যবস্থা ফর্মুলা এক না ভিন্ন ইমাম সাপের কাছে গেলেন রোগ একটাই ইমাম সাপা পাওয়া পরে পানির মধ্যে ফুঁজিয়া দিল সেই ডাক্তারের কাছে করো ঘরে ত্রি দিবি না আদর্শ মাদে চল চিকিৎসা ব্যবস্থা এক ধরনের কিন্তু তাদের উদ্দেশ্য জান্নাতে যাওয়া আত্মা সত্য ভালো করা आपने रुग एक आत्मार रोग आपनार आत्मा अभिधि तबली जख तबली चिंता लगाओ नाम उद्देश्य जावा आत्मा सत्य करा तब दु दलें चिकित्सा व्यवस्थार मध्य एक ना भिन्नता आल्ला जख आपने आद्रोशी फंडार कफक दिया सब पार कर যাও যাও বলার মধ্যে ঢোলনিয়া বাইড়া নারী পুরুষ নিয়া নাসা নামাজ লাগবে না না যাও সাথে জান্নাতে যাইতে পারবা আর যাবে তারে উচ্চ জান্নাতে যাওয়া আল্লাহর গোনাম তবে চিকিৎসা ব্যবস্থা ভিন্ন এবার আত্মার রোগীয়া সেখানে যাও অসুবিধা সেখানে গিয়ে করা। আত্মা সত্য করন্দর মারা গেছে এতক্ষণ এত বিরুদ্ধে বললেন এখন কিভাবে এমন পক্ষে বললেন যেহেতু যার কাছে যাওয়া যায় আমি মনে করি গলায় ঢোল লইলে বুঝে আত্মা সত্য হয় কাই কাই খাজা পাবার তোর পরে ঢলে দুইটা বাড়ি দিব তবে পেটে পেটার রুগী ডাক্তারের কাছে যাওয়ার আগে সবটা যার তার কাছে যাওয়া যাবে না डात बांग्लदेश गणप्रजांत्री सरकार लाइसेंसदारी अभिज्ञ डाक्त कभी जो हाथु डात जाओ তার কোন ডাক্তারের ডিগ্রি নাই ফার্মে ওই সব ডিগ্রি করে তার কাছে যদি আর পেতে বেঁধা ভালো তো হবেই না বরং আলসার বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে ও আপনার রুগী খুশি হওয়ার কিচ্ছু নাই খবর কাছে যাইবা আত্মার চিকিৎসকের কাছে যাইবা তার কাছে না আগে যাচাই করছে তার মধ্যে আল্লাহ রেখা দিচ্ছে আদরিকেট আছে কিনা গুলাম যদি সার্টিফিকেট না থাকে তার কাছে কি আত্মা শুদ্ধ হবে না আত্মা আরো অসুস্থ হয়ে যাবে যেমন আপনার জামার মধ্যে গবর লাগবে হঠাৎ পাইয়ে গেছি বালতি একটা ধরলো এবার বলদের প্রসার দিয়া এই গোবর প্রিয় ভালো পাক হয়েছে না পাকির জায়গা বাড়ছে তাহলে আপনার তো শুদ্ধ হবেই না আরো তাহানের মধ্যে যাইবা আল্লাহর গুলাম কত ভাতায় কোন ভাষায় বুঝে নিজে বুঝতে যেমন সহজ ভাষা আমার কাছে আর নাই ও আল্লাহ গুলাম বাংলাদেশের মানুষ এত বুদ্ধিমান সচেতন হওয়ার পরেও বুঝে আছে না কিছু মানুষ কাছে লেনটার দরবারেও যায় আছে না নাই লেনটা বাবা গোলা আবার কি দরবার আছে চিহ্নিত হয়ে গেছে যে পীরের দরবারে গেলে ধনী হওয়া যায় করিবে দল বাইন্দা যায় ঠিক কিনা দরবারে গেলে মানুষ ধনী হয় যায় তোমার গেছে এটা দরবার কোন দরবার নয় শয়তানের দরবার তো দু নমায় নজরা হয় তুমি আজ দু বস বে কে বাসি বা খোদা বাস তে দু আজ খোদা গা বোদাস করুন দু তলব গার নেই দি বাজার জাগতাম শানে ও মুসলমান ইমদার দুনিয়ার বায় পড়ে গেলাম পরম মাল্লাগুল মৌলা ফলা উল গুল দাল গোলা মারা পুনা সারা তার গোলাম বানা যায় আল্লাহর গোলাম দুনিয়ার পাগল হইয়া দা আল্লাহার পাগল হাস দু তোমার পিছনে পিছনে দৌড়বে টাকা পয়সার গোলাম হইও না আল্লাহর গোলাম হয়সা তোমার পাগল হাও সম্মান্নার পাকল হাও আল্লাহর গোলাম হ পদমী তোমার পাগল হায়া যাবে টিকা বলেন। ও আল্লাহর গোলাম এরপরে যদি কষ্ট হয় সহজ ভাবে একটা ফর্মুলা দিয়া যাইবত মোজা দিদি মিল্লাস আল্লাহ ওরা মাজি গেলে বর্দা বলা হয় দাঁড়ি কামনা করে দাড়ি রেখে দেয় সুন্নত পালন করতো না দরবারে গেলেই সুন পালন করে হালাল খাইত না হালাল খায় টিভি ছিল টিভি নাই কোন ছিল নাই তবে সবাই ভালো হবে না বেশিরভাগ মানুষ যেখানে গেলেন একা হয় ওই দরবার কাটি দরবার সেখানে গেলে তোমার আত্মা শুদ্ধ করতে পারবা আত্মা শুদ্ধ করো চলো নবী দিনের জন্য কত কষ্ট করলেন অত তার যে মুসলমান হইয়া वही नबीजर दिन उपरे चलाई हायरे आज नबीर मायार दिन ओम मेरी सामने आजी हुई बिली हायरे हमार नबीर मायार दिन फरम हजरते खुदर जलाए पेटे नबी बान पाथर खुदार जलाए पेटे नबी बान पाथर हायरे खुदार जलाए जंगलिए खुदार जलाए जंगलै गए काटा दिन दी हायरे आबील मायार दी আমার নবীর মায়ার দিন কর্মায়া হজরতে হ্যা মাসুতান চাদর নবির ছিল জয়া খান চাদর নবির ছিল জয়া খান হায় রে সেই চাঁদরে দেয় বিতেন শুতের দিন হায় রে আমার নবীর মায়ার দিন শহরে যাইতেন নবী ধর্ম করিতেন প্রচার বললে মারিত পাথর হায় রে পাথর কেয়ে রক্তে জুতা হায় রে পাথর কেয়ে রক্তে জুতা কিন্তু ক্ষণে ক্ষণে আমরা নবীজির করি যে আঘাত দিই মুসলমান কিন্তু এই রজা বাবার আছে প্রতি সপ্তাহে আপনার আমার আমল নেয়া নবীজির কাছে রায় ওই নবীজির কাছে আমল বেশ করে যদি নেজি বড় খুশি ভাই আর যদি বদ আমলের খবর শুনতে পায় আঘাত লাগে রে মসেজি কত কষ্ট করলেন মা বাবা হারাইলেন ভূমিষ্ট হয় নবীজির মায়ের যখন পাঁচ ছয় বছর বয়সে আগেছে একদিন খেলার মাঝে কিনারায় বসে বন্ধু বান্ধবের খেলাধুলা দেখতেছেন যখন সন্ধ্যা ঘনি আসল অন্য বন্ধুদের নিজের সমবয়সী ছোট্ট ছোট্ট শিশুদের কোলে করে নেওয়ার জন্য মা বাবা উপস্থিত হয় নবী আমার ডাইনে বামে আর বড় বড় কষ্ট করতেছি আমার বাবা কোথা কোনোদিন আমি বাবার কথা মাকে জিজ্ঞাসা করি যাই আমার বন্ধু বান্ধবকে মা বাবা কোলে নিয়ে যায় আমারও বাবার কোলে উঠতে মনে যায় এদিকে সন্ধ্যা হয়ে গেছে মোহাম্মদ কেন বাড়িতে ফিরে না মা আমেন পাগল নির্মা গেছে ওই গেছে পাগল দেশে দৌড় দিছে নিজের সন্তানকে তালাশ করার জন্য তাকে সামনে পা যা করে আমার মোহাম্মদ কিনা শুনি প্রত্যেকে উত্তর দেয় নামে কাউকে চিনি না এক রাখাল ডাকতে দে বাগলি কোথায় দৌড়া নবুজির মা ডাক দেওয়া রাখাল ভাই আমার খোকা মোহাম্মদকে দেখি রাখা জবাব দেওয়া বলে পাগল মোহাম্মদ বাবা বাবা বলে কাঁদতে শুনছি মায়ামিনে একটা চিৎকার মেরে তোর দিলি এটা আমার মোহাম্মদ কেউ না যেনকে নবী আমার মাতা রে নিসুদিয়া বাবা বাবা বলে কাঁন্দি শিশু মা আমি না বাজারে ডাক বাবা মোহাম্মদ কেন কেন বাবা কারুকার নবী মা সহ্য করতে পারি না ডাক দিতে মা গা বল আমার বাবা গোথায় বাবার কোলে উঠতে বুনি মা ডাক দেওয়া বললো বাবা মোহাম্মদ তোর বাবার কোলে আর কোনো উঠতে পারবি না क्या तुरा तर जब चले गुर मदे नबीजी डें माधव बाबर कथा करते एक चलो बाबार खबरता देखते दे चाह বা ابينا দర్శজুর নবিজির দাদা আপনি মত্তালকে দা দে ভন শশুর আপনার নাতি আপনার সন্তান আব্দুল্লাহর কবর দেখতে যায় নবিজির দাদা উম্মে ঈমান কে ডাক দিলে উম্মে আম্মের গুরিসনা তাড়াতাড়ি থেকে উঠ উঠের শান্ত থেকে উঠ নি আই আমার কবর দেখা কবর দিকে রাজির কবর ধরা মাছ বাবা ওই তোর বাবার কবর দেখার বাবার কবরের পাশে ধরু পাশে ঘুরে আমি তোমাকে বেশি বিরক্ত করব না ও বাবা একবার কোলে উঠে শুনেছি ও বাবার কোলে ধরতে কতটা বোঝা পাওয়া যায় আবার জাতিরা বাবার কুলে ধরে যাহার নাম কান্দে পর্বত কান্দে একটা দোষ দিয়ে দিলেন আপিনা একটা নাম দেওয়া বলে জল বাবা চল বাবা বাবাকে দুনিয়াতে দেখা সম্ভব নয় নবীজিকে ওই উঠের উপরে উঠাইয়া যখন বাড়ির দিকে রওনা হয় নবীজি আবার ওই ফিরে ফিরে পিছনের দিকে বাবার কবরের দিকে ডাক বাবা বাবা বলে কান্দ নবীজির কান্নায় এখনো বন্ধ হয় নাই কত দূর যাওয়ার পরে আমি না ডাক দিতাস উদ্ধাদার করাও আমার শরীরটা ভালো লাগে না মা মেনার জমিনের মধ্যে নেমে ওই জমিনের ঘোরাঘুরি খায় আর কান্দে আর ডাকি যে আয় বাবা মোহাম্মদ তোর মাকে যতদূর টাকা দেয় গেল রে বাবা তোর মাকে যতদূর মা বলে টাকা আর গেল রে বাবা নবজি আবার মায়ের গলা সরাইয়া কান্দ আর ডাকতে বলে মাগো তুমি এমন কেন বলরে বাবা আমি ডাকতে বলে বাবা আমি মনে হয় চির ইтим করে তোকে দিব করে চির বিদায় দিব নবীজি আমার রাসূলের কাছে এমন ধরে মাগো সন্তানকে যদি বাবা পারে মায়ের কাছে যায় বারে বাবার কাছে যায় শান্তনা পাওয়ার জন্য ও মাগো বলো আমার বাবা দেই dubbio যদি চলে যায় বিচার কাছে যাও ও মাগো বলো বিকে কে মা বলো ও <laughs> বাবা क्योंकि तबु मद शिक्षा देवारबूजी अरे नबूजी दर्जार सामने दर मेके डे माग ओ मा दर्जा खोल बाबा मुहम्मद आशी विदार केवाब आ আবার নবুজি ডাক দিলেন মাগ দরজা খিতর থেকে কোনো জবাব নাই এবার নবুজি ডাক দিলেন মাগ কি অন্যায় করলাম এত ডাকা ডাকি কেন দরজা করতর থেকে নিজ আওয়াজে করুন দেখব তুমি প্রথম ডাক দিত সেটাই আমি শুনতে পাইছি কিন্তু আমি দরজারা খুলতে পারি না এজন্য আমার কলিজাটা ফেটে যায় রে বাবা এ বাবা তুমি তুমি তো রহমতুল্লিল ও বাবা তোমার কত কুমারক যদি আমার গলের মধ্যে পরে রহমতি করে যাবে ও বাবা তবু কেন আমি খুলতে পারি না যা পরিবার কত কষ্ট করছে নবীদের কাদের মধ্যে একটা বাড়তি তাদর ঝুলানো ছিল ওই দরজার ফাঁকা দিয়া দিয়া বললেন মা গ এই তাদের উপরে তাড়াতাড়ি দরজা हमार कलिजार टुकड़ा हासान के देखो हुसैन के देखो दर्जा खुले दिले नबीजी घर मध्य ढुकलार जार चोर बा कन्ना शुरू कर दीजे पतला डा बाबा तु कल कान तुम कान्ना दे বলে বাবা আমি যদি দিনের পর দিন না খাইয়াও তাকে আমার কোন আফসুস নাই রে বাবা তবে তোমার বলি যা টুকরা হতে হচ্ছে তিন পর্যন্ত খাবার পায় না ও বাবা আজকে তোমার বলি বলতো মা গুধার যত সহ্য করতে পারি যা খবর দাও ও মা তোমার কি একটু মায়া লাগে না সন্তানের কান্না দুই কেবলে ও বাবা বলো সন্তান যদি খুঁড়ার যন্ত্র মায়েরাই একান্ত আর মা যদি সন্তানের মুখে খাবার দিতে না পারে ওই মায়ের কলিজাটা কেমন লাগে বলো বাবা নবীজি বললেন মা গত এক बले बाबा हाजन के घूम पर देख शुद्ध पालार मे शुद्ध पानी दिया गरम करते हाजन सैन के बोल बाबा तुम्हारा तो घुमाओ आम खबर बसइया दी खबार जदि हुइया जाए तुम डेके दीब बोलो बाबा बोल এখন যদি হাসানো সাইন জেগে আমাকে মা খাবার হয়েছে কি আমি কি জবাব দিব নবী হাসানের ঘুম ভেঙে গেছে নানার কণ্ঠের বসবাস দুই ভাই বিছানার থেকে দিয়া না একদে নবুজির কাছে গিয়া বসছে একজন নবীজির ডান পাশে আর একজন বাম পাশে বসে নবীজির গলা জরে ধরছে বাড়ি শ্রী বড় করু শ্রী কান্তার বড় নানা গি আসবো বালু গ্রী নানা আজকে আমাদের মায়ের বিচারণা করা বললো বল না দি বল তোর মা কি অন্যায় করছে বিচার না করে যাব না সামনে দাঁড়াই গেছে পেটের উপর থেকে কাপড়টা উঠ নবীজিকে দেখে দেখো না মা। দেখো না ও নানা তাকা এতক্ষার যন্ত্রণায় ব্যথা পিঠের সাথে লেগে গেছে নবী যে আবার এখন শিশুর মতো কান্দে মনে হয় কিছুই জানে না साय दिल नबीजी हासान सै सामने दाड़िया गुप चार सरइया নবীন পিতনে ছোট্ট বা লোকদেরকেলিয়ে আর বসে বাঁচর মা পুরবারшта বিপাগুণা বিপাগুণা এরে নবজী দেইলিতে গায় পাবে গায় কেউ কি তাকিনা সবাই শত্রু আর শত্রু নবজী যেদিক যায় যেদিক থেকেই পাথর তীরের পথে ঘুরে शेष हल ना। आम बुझीनाबा ना युवक भाई हमी तोड़ी डे कम अल्प बस ही सा कमाइले कंट तो शिली हर सुनम करते कारणे अनेक अनेक भा तिरस्कार करवाबा हमला की बुझीना बाबा रे कि मरे আই দেন আই না আমার যাইতে আমার গান আমার উদ্দেশ্য পাই সাথে মেয়েদের সাথে আড্ডা দিতে বনে চায় করে দেখলা এই দুনিয়ার মজা দিয়া কোন मजा जो भूले दुनिया जी कबर कईनिक आपके डाके देखे बोले बनिया तो हम कबर कहो जगाना আমি কবর কিন্তু জাহান নামের আগুড়ির ঘর আমি কবর কিন্তু সাপ পিছুর ঘর আমি কবর কিন্তু পোকামা করে রাখ ও বরিয়া তুম যদি বেইমান না পড়ুবার কবরে আস যদি দুনিয়ার মজায় মাতিয়া থাকো এই অবস্থায় কবরে আস ও বলিয়া তুম আমি কবরের দুই দিক থেকে আবর আব <laughs> মারবা <laughs> দুনিয়ার আগুন হাতে লাগলে হাত ধরে পায়ে লাগলে পাড়ে শরীরের যে অঙ্গে লাগে সেই অঙ্গে ভস্কা পড়ে যায় আর যাহার নামের রাখুন এত কঠিনে বাবা শরীরের যে কোনো অঙ্গে লাগার জঙ্গে সঙ্গে করে যায় পর্যন্ত করে সাই হয়ে যায় ও বাবা কেমনি সহ্য করুবা मातरा लागारिंता तो बंद चिंता करे तो सबाजर पाई आजरान सुरजा कमी सुनती हतम जमीन तक जमीन রূপক দুইটা বড় পুকুরে কত ভাবে লাল ডক ডক করবে হে রে বল জনতা দুই রাজা কুন টান মারবে কি জানি মুস্তাহাবে রে bolo al बाबार माय गुईर को लाभ ना कूबी बाबा जरा दाड़ी आते ते सम्मान बसि ना कम जुपिया सम्मान बसि ना कम ও আল্লাহর বলাম এমন কয়েকজন লোকটাই জীবনে আপনাদের মাঝে আর দেখা হবে কিনা তাও তো জানিনা এখনো বিদায় নেওয়া যাইতে পারি আবার আগামীকালকেও আদ্রায় সামনে যাইতে পারে জানে নাই আমার ছোট ছাত্র কত তিন চার দিন মাস আগে মারা গেছে আমি খুবই না মাঝে ঢাকার বাসায় এসে বসলাম রাত্রে তিনটা দায়িতটা বেঁধে গেছে হঠাৎ করে মোবাইলটা বেজে উঠছে দেখি আমার মায়ের নাম্বার আমি চিন্তায় পরে গেলাম না বলতে বাবা তোর ছোট दुनिया मदे दार बस बढ़ल सहेबा जिज्ञासा करो कि खबर दिल दुनिया मध्य अल्लाह दरबारे चुके बारिजे गल्लबार बोल अल्लाह तुम्हें कम दिन का ड दिवा सुस्थ मानुष्टी तुम्हें तो अनेक छोटे तो संपर को अभाव नम तर सतान गु कम करूपाइन गो कम कर আর বাবার তো সম্বারের অভাব নাই পঞ্চনার তো অভাব নাই কিন্তু দাইনে বা সবাই মাকে মা ডাকবে বাবাকে ববে ডাকবে আরে আমার ছোট ভাই বোনগুলো তো আর মাকে মা ডাকবে না আমার মাকে এখনো মা বলে ডাকতে পারি আমার মাকে তো এখনো দেখতে পাই কথা বলতে পারি আল্লাহ নাই বাবা নাই একটু ভালো বাবরে বাবা ওই তোমার মা বাবা কিন্তু বাবর থেকে তাকাই কবর থেকে দেখার নাই আরে আল্লাহ একটু ছুটিতেছি তোর সন্তান গুলো সেটার কাছে একটু যা দু আরে বাবা আপনি আমি তো দেখি না আপনার আবার মা বাবা কিন্তু পাগলের মতো আপনার আবার সামনে বিকালের মতো তাকে বলে আরে কান আরে একটু কান্দাকাটি কর আর একটু যোগের বাড়ি তুই যদি একটু বেশি কানব আল্লাহবাকে মাফ করবেন না হয় আবার বুঝি जहान नाम आगुने शिकल हाथ पा ले गुना कोई रही मा बा कबराजाई नाई मा बाबा क्यों दागा रही से बाबा कम दिन चले जा माथा दियाई दार दिए छवि नई মাঝে মাঝে দোকরা জায়গায় বলি এত সম্মান এখানে আমাদেরকে তারা রিজিপসন করে এত সম্মান এত সম্মান বাংলাদেশের কোনো কোন মন্ত্রীরাও সবসময় এত সম্মান পায় না আরে বাংলাদেশটা সারা বিশ্বের কমতা ছিল না কখনো সম্মান পায় কখনো জুতার বাড়ি খায় কখনো ক্ষমতায় থাকে কখনো জেলে থাকে আর আল্লাহ মমিনদেরকে টুহিগারদেরকে সুন্নাথের আমলদারিদেরকে এত সম্মান দিল যেখানে যায় সেখানে এগুলো সুন্নাথের সা কাজ ও আল্লাহর বরং আমি কয়েকজন লাগতে লাগতে চাই একটা লোকও যদি পাই মনে করব এই মসজিদ স্বার্থ আমি কয়েকজন লোক তাই আল্লাহর গুলাম আল্লাহর দরবারে দোয়া করবো আল্লাহ কিন্তু বাবা আমি কয়েকজন লোক তাই যাদের দাঁড়ি নাই এমন দু একজন লোক তারিওয়ালার না যাদের নাই যদি দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ যাদের দাঁড়ি নাই এখন থেকে আর তুমি আর লোভ বইয়া লাভ নাই আমি নবীর উম্ম দাড়ি কামাইয়া নবীর গলি যায় রাঘাত না তো আল্লাহর গুলাম যে তারি কামাই এক পুষ্টি গম থাকে বলেন সে যেন হাতের মধ্যে দাঁড়ালো হাতটা উঠাও। আরে তো হাতটা উঠায় রাখো আল্লাহর দরবারে দোয়া করে যাব আল্লাহ হুমাবেন বলে হাত না আল্লাহ তোমার দরবারে সুবর্দ করে গেল তোমার অনেকগুলো বন্দা দুটেই যে আর কোন দিন দাঁড়িয়ে কামাবে না তোমার উপস্থিত মালিক তুমি তোমার বন্দাদেরকে তুমি হৃদায় আল্লাহর গোলাম আর একটা আমাদের ব্যাপারে চাই আল্লাহর গুলাম এক ও নামাজ ইচ্ছা করে যদি কাজা পাওয়া হয় কাজা বলা হয় এক অক্তের নামাজ বিনা কারণে ইচ্ছাকৃত ভাবে অন্য অক্তের মধ্যে করা নামাজ বাদ দিয়া দেওয়ার নাম কাদা নয় এক অক্তের নামাজ বিনা কারণে অন্য অক্তের মধ্যে ইচ্ছাকৃত ভাবে অবহিলা করে করা এটাকে কাজা বলা হয় এমন এক অক্ত নামাজ ইচ্ছা করে যদি কাজা করা হয় দুই কোটি অষ্ট আশি লক্ষ বছরে যাহান নাম এটা তো দুনিয়ার সাধারণ বছর নয় এক রাতের একদিন সমান সমান দুনিয়ার হাজার দিন নামাজ পড়তে বাবা কষ্ট কি রোদ্রের মধ্যে তো করার বেশি কষ্ট না ওয়াল্লাহামে এখন থেকে নিয়োগ করব আর জীবনে নামাজ ছাড়বো না বলে হাজার করে গেলাম তুমি কবুল করে বলে যাবাদ বৈজ্ঞানিকদের যতদূর ক্ষমতা মাপ দেওয়ার ততদূরি মাপ তার বেশি যাইতে পারে না সূর্যটা আমাদের থেকে উল্টো ভাবে নয় ওই সূর্যের মধ্যে এগারোটা মতান্তরের তেরোটা ছিত্র আছে ওই উল্টাভাবে আমাদের দিকে নয় সূর্যের মূল আলোটা উপরের দিকে যায় ওই বারোটা ছিদ্র বন্ধ আছে মামল একটা ওই সূর্যের মুখের উপরে পানি ঢালতে আছে এরপরে বর্তমানে ঢাকায় তো আমরা করতে পারি না গুলাম খানের বাতাস গুলো মনে আগুনের গোলা ছাড়তেছে কত মানুষ অসুস্থ হইতে সূর্যদা বাপার আধা হাত উপরে থাকবে উল্টু বাড়ি নয় সূর্যদা আমার দিকেই আমাদের দিকেই ফিরে থাকবে একটা চিত্র নয় একটা মুখ নয় স্বপ্ন থাকবে সব তাপ ছেড়ে দে ওই সূর্য যুনাগুনের সমস্ত তাপ ছেড়ে দিলে তখন তাই মান্না প্রাণ বে নিন যারা রবির রায় তাদের মাথার চারাগুনো কাজ করে ফেটে যাবে মাথার মগজ গুলো টক বক টক করে ফিরতে থাকবে এক সময় করে উত্তপ্ত হইয়া ওই মাথার মগজগুলো গুলো গলার মধ্য দিয়া গোস্ত গুলো হাতিগুলো খসাইয়া পেটের মধ্য থেকে নারীগুলি পচাইয়া গলাইয়াখানার রাস্তা দিয়া বের করে দিবে ও আল্লাহ গোলা মার দুনিয়ার মধ্যে যা সুন্নাথ মাসে মাথায় সর্বদা রুমের সুন্নাথ দিয়া রাখে दे। हालजे हाते का पानी पानर अभिकारी बना दीब कठिन समय दाई एक पेला हालजे काउसारेर पानी पान करबीजी बोलें जीवन और पानी लागे ना आज आपके बाजते चाई दुनिया मध्य जतद बेचे थकबो और को दिन टूपी छाड़ा थकबो ना वाल्लार गोलान टूपी देखले तो एक सौंदर् लागे मजा लागे টুবিটা থাকলেদের সালাম ও বেশি বেশি পাওয়া যায় ঠিক কি না শান্তির দোয়া করা হয় জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন পাত দিব না মাথায় একটা নবীর সুন্নার টুবি দেব কে কে তুমি কবুল করো বলেন আমিন আল্লাহ মামিন বলে सकल के सही बड़े